মাছের পিঠে চড়া নাইট অনেক কাল আগে বহু এক দেশে থাকত এক যুবক নাম তার র তার খুব খারাপ বহু চেষ্টা করেছে রোজগার করে নিজেকে আর স্ত্রীকে ভালোভাবে রাখবার কিন্তু প্রতিনিয়ত লড়াই করতে হয়েছে তাকে তার গ্রাম প্যাসেডিনার লোকেদের জন্য সব রকম কাজ করে দিত সে একদিন রালফ নদীতে মাছ ধরতে গেছে এই আশায় যে ভালো মাছ উঠলে সে বাজারে বিক্রি করে কিছু করতে পারবে। কিন্তু ঘন্টার পর ঘন্টা চেষ্টা সে কিছুই ধরতে না শুধু পারের আবর্জনায় তার কপালে জুটল আমি তো এখনো পর্যন্ত কিছুই ধরতে পারলাম না এবার বাড়ি গিয়ে আমি আমার বউকে কি বলবো? যখন সে হতাশ হয়ে বাড়ি ফিরে যাবে ঠিক করলো তখন পেছন থেকে একটা গুঙানির শব্দ কানে এলো কি? টনিকে বাজাও দেখো টনির দাড়ি গাছের শেকড়ে আটকে গেছে নিশ্চয় কিন্তু টনি কোথায় আমি টনি বামন, টনি আমি চকচকে পাথর বের করে র্যালফ দিল তবে মনে রেখো যখনই হঠাৎ তারা গর্জন পাথর নিশ্চয়ই এটা কোন দামি পাথর হবে এটা বাজারে বিক্রি করে দেব তার আগে একবার দেখি আমি কিছু মাছ ধরতে পারি কিনা সে পাথরটা পকেটে রেখে ছিপ নিয়ে মাছ ধরতে বসলো আমি এত বড় মাছ জীবনে কখনো দেখিনি এই মাছ দিয়ে সারা গ্রামের লোকেদের ভোজ খাওয়ানো যাবে কিন্তু এটা এখন বাড়ি নিয়ে যাই কি করে পায়ে নিচে ঢুকে পড়লো আর লাফিয়ে লাফিয়ে চললো প্যাসাডিনা র্যালফ তার পিঠে বসে যেন ঘোড়ার পিঠে চেপে চলেছে র্যালফের সন্দেহ হলো যে ওই পাথরটা মায়াবী পাথর সে পিঠে চেপে চলল প্যাসাডিনা গ্রাম থেকে রাজা মনাকোর দুর্গ দেখা যায় গ্রামের লোকেরা রাজা মনাকো আর রাজ পরিবার নিয়ে অনেক গল্প শুনেছে তারা শুনেছে রানী খুবই হাসি খুশি ছিলেন আর যেখানে যেতেন সেখানেই মাতিয়ে রাখতেন এই জন্য রাজাও তাকে খুব ভালোবাসতেন একদিন রানী হঠাৎ মারা গেলেন আর রাজা গেলেন যে তারা রাজকন্যা হাসা বন্ধ করে দিয়েছে সে খুবই সুন্দর অভিজাত কিন্তু হাসেনা বলে প্রাণহীন আর বিমর্ষ দেখায় সে দিন ধরে না যে এখন সে হাসতে ভুলে গেছে ও তার মুখে হাসি ফোটাতে পারল না অবশেষে তিনি তার মন্ত্রী আর জ্ঞানীগণীজনদের ডেকে তার মেয়ের বিবাহের কথা ঘোষণা করলেন যে কেউ আমার কন্যা এবং রাজকুমারী বায়ো লাগে হাসাতে পারবে। মনে হলো একটা লোক বিরাট একটা মাছের পিঠে বসে যাচ্ছে খুব শীঘ্রই সে নিশ্চিত হলো যে না একটা লোক বিশাল এক মাছের পিঠে করে যাচ্ছে রাজকন্যা চোখ রোগরে দেখলো কিন্তু এমন আশ্চর্য আর মজার জিনিস রাজা মনে কর রাজসভায় বসেই মেয়ের হাসি শুনতে পেলেন এটা নিশ্চয় ভায়োলা যাক কেউ আমার মেয়েকে হাসাতে পেরেছে রাজা তখন মের কাছে ছুটে গেলেন কি হয়েছে হাসি থামাতেই পারছি না যে ঘোড়ায় না চড়ে মাছের পিঠে চড়েছে আমি ওকে ভালোবেসে ফেলেছি ওর বাবা ছুটে গিয়ে জানলা দিয়ে দেখলেন রায় বিশাল মাছের পিঠে করে যাচ্ছে তিনি হাসতে শুরু করলেন কিন্তু তার মেয়েকে হাসতে দেখার আনন্দ খুব শীঘ্রই দুশ্চিন্তার কারণ হলো। যখন রাজা নিজের ঘোষণার কথা মনে করলেন তিনি আদেশ দিলেন পিঠে যে লোকটা নিয়ে আসতে আমি লোকটার সঙ্গে দেখা করতে চাই রাল্ফকে তক্ষণি রাজার সামনে পেশ করা হলো। তোমাকে কি নামে ডাকা হয় বলবে কি রাল্ফ মহারাজ আমি এই পাশেই প্যাসাডিনা গ্রামেই থাকি মাছের পিঠে চড়া ছাড়া আর কি আসলে মহারাজ, আমি এটা ছাড়া মাছও ধরি সেগুলো মাঝে মাঝে বাজারে বিক্রিও করি এটাই আমার পেশা ও তুমি একজন চাষি আমার সিদ্ধান্তের এই পরিণাম হবে যদি আগে জানতাম আমি কোন সিদ্ধান্ত মহারাজ রাজা মনে করো সব কথা র্যালফকে বললেন র্যালফ তো খুব খুশি আমার কাছে আর কোন উপায় নেই তোমার সঙ্গেই আমার সুন্দরী কন্যার বিয়ে দিতে হবে র্যালফ হাসল শুধু যে রাজা তাকে পাঁচ কোটি স্বর্ণ দেবেন তাই না তার সাথে তার মেয়ের বিয়েও দেবেন সেই রাতেই রাজা মনে করো মেয়ে ভায়লার কাছে তার সিদ্ধান্তের কথা জানাতে গেলেন তা তুমি ওকেই বিয়ে করতে চাও তো ওর মতো কেউ কোনোদিন আমাকে আনন্দ দিতে পারেনি সে তুমি যতই রাজা মহারাজা মন্ত্রী উজির আমার সামনে হাজির করো না কেন আমি ওই মাছের পিঠে চড়া নাইটকেই বিয়ে করব আর তাছাড়া তুমি তো বলেছ যে আমাকে যে হাসাবে তার সাথে আমার বিয়ে দেবে আর কোন উপায় না দেখে রাজা মনাকো র্যালফকে নৈশ নিমন্ত্রণ করলেন র্যালফ আর দেখা হতেই দুজন দুজনকে ভালোবেসে ফেলল কিন্তু রাজা মোনাকো পুরো ব্যাপারটায় খুশি পারছিলেন না ভোজের সময় রাজা বুঝলেন নেই এই দেখে তিনি খুব চিন্তায় পড়লেন ভোজের শেষে তিনি গেলেন তার প্রধানমন্ত্রী নীলম্যানের কাছে তিনি ছিলেন তার পরামর্শদাতা আমার কথার অবমাননা করতে পারবো না এ থেকে মুক্ত করো নীলম্যান কিছুক্ষণ ভেবে মাথা নাড়ল রাজা মনে করো নিশ্চিত হলেন যে তার মন্ত্রী সব সামলে নেবে তিনি জানতেন না যে নীলম্যান বিয়ে আটকানোর জন্য মুখ বন্ধ করে ছুড়ে ফেলে দিল র্যালফের ঘুম ভাঙতে বুঝলো যে সে ডুবে যাবে সঙ্গে সঙ্গে সে চকচকে পাথর কাজে লাগাবে ভাবলো আমার হাতের এইটা যদি নৌকা হতো খুব ভালো পরের দিন সকালে যখন র্যালফকে খুঁজে পাওয়া গেল না দুঃখে ভেঙে পড়লো বাবা আমি যাকে ভালোবেসেছিলাম তাকে পাওয়া যাচ্ছে না তুমি কি করেছো কোথায় সেটা সম্ভব নয় আমি পিপের মধ্যে তাকে ভরে সমুদ্রে ছুঁড়ে ফেলে দিয়েছি তুমি কি করেছো মানে বলতে চাইছি ওর হাত থেকে মুক্তি পাওয়া গেছে আমি আমি তো তোমাকে এমন ভয়ঙ্কর কিছু করতে বলিনি আমি শুধু বলেছি যে সে আমার মেয়ের জন্য উপযুক্ত নয়। কিন্তু তার এই পরিণতি আমি তো কখনোই তুমি কি। রাজা মনোকো এবার আরো চিন্তিত জানেন না যে র্যালফ ঠিকই আছে তিনি সঙ্গে সঙ্গে মেয়ে কাছে গেলেন তোর স্বীকার করতে এদিকে র্যালফের নৌকো পাড়ে এসে ভিড়লো সে গেল তার প্রেয়সীকে সব বলতে রাজা মোনাকো যখন মেয়ের কাছে এলেন সেখানে র্যালফকে জীবিত অবস্থায় দেখে অবাক হয়ে গেলেন বাবা আমি র্যালফকে বিয়ে করছি শুনে কেউ একজন খুশি হতে পারিনি ওকে সমুদ্রে ছুড়ে ফেলে দিয়েছিল তুমি খুঁজে দেখো এই নির্লজ্জ আচরণ কে করেছে তার কঠোর শাস্তি হওয়া উচিত রাজা মোনাকো নিজের কৃতকর্মের জন্য লজ্জিত হলেন তিনি চেপে রাখতে পারলেন না সব কথা তিনি র্যালফ আর কে বললেন আর তাদের কাছে ক্ষমা চাইলেন আমি আপনাকে ক্ষমা করবার কে আমার মহারাজ আমি শুধু বলতে চাই আমি আপনার মেয়েকে ভালোবেসে ফেলেছি ওকে আমি বিয়ে করতে চাই আমার তো শুধু এইটুকুই আসা রাজা মনোক র্যালফের কথা শুনে খুশি হলেন তিনি তার মেয়ে ও তাকে আশীর্বাদ করলেন সেই দিনই তাদের বিয়ে হয়ে গেল নেইল্যানকে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হলো আর রাজা মনে কর্যালফকে তার অর্ধেক রাজত্ব দিলেন ধন্যবাদ মহারাজ কিন্তু আমি আপনার এই রাজত্ব বা কোনো ধনসম্পদ যাইনি এই কথা বলতেই তার ঘুম ভেঙে গেল দেখলো একটা ছোট্ট কুটির এসে শুয়ে আছে পাশ দেখে তার স্ত্রী তার পাশে শুয়ে আছে এরকম অদ্ভুত স্বপ্ন আমি কোনো দিন দেখিনি